As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh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 وما ينظر له فناها دنيانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك محمد كما صليت على সালি وعلى ইবমা বড়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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات গুজরা জামিয়া ইব্রাহিম সুল্তান কেন্দ্রীয় মসজিদ রোজিত মেহরবানিম নিসব ساتا <تصفح> <تصفح> ماٹر ترجمہ سامنے میرے আমাদেরকে পাঠাবার मकसद क्या আমাদেরকে দুনিয়াতে পাঠাবার मकसद क्या দুনিয়াতে পাঠাবার मकसद खेत खামার করা নয় দুনিয়াতে পাঠাবার मकसद শুধু চাষাবাদ করা নয় দুনিয়াতে পাঠাবার मकसद শুধু বিবিबच्चा पाला नहीं দুনিয়াতে পাঠাবার मकसद এই জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেউ যখন বিদেশে যায় তো বিদেশে গিয়া সে বিদেশে বাড়ি করে না যায় বিদেশে বাড়ি করে দেশে ঠিকঠাক বলে বিদেশে গিয়ে কেউ বিদেশে বাড়ি করে না দেশে বাড়ি করে দেশে বাড়ি করে সৌদিয়া গিয়া কেউ বাড়ি করে না বাড়ি করে কোথায় দেশে চোদ্দ বাড়ি করে তাইলে বোঝা গেছে বিদেশে যায় বাড়ি করার জন্য যায় না বিদেশে যায় দেশে সুন্দর কিছু করার জন্য তাহলে আমরাও এখানে আসছি আমরাও দুনিয়াতে আসছি জান্নার থেকে এটা আমাদের জন্য বিদেশ জান্নাত মূলত আমাদের দেশ বলেন মূলত আমাদের দেশ কোনটা জান্নাত মূলত আমাদের দেশ আর এটা হলো কি বিদেশ বিদেশ কাকে বলে যে দেশে জন্ম নেই এবং আজীবন থাকবো না এটাকে বলে বিদেশ ঠিক না বলে এ আমি কি এ দেশে আসলে এই দেশেই কি আমি কি কেছি কি বলে এখানে তিরিশ বছর আগে আমি কোথায় ছিলাম ষাট বছর আগে আমি কোথায় ছিলাম আগামী চল্লিশ বছর পরে ষাট বছর পরে আমি কোথায় যাব। ছিলাম না এখানে আমি থাকবো না কথা ঠিক না কি আমাদের মূল ঠিকানা জান্নাত এখন আমরা জান্নাত থেকে তো আসছি আবার জান্নাতে যেতে চাই মধ্যে এখানে কি করা লাগবে এখানে যেটা নাম হলো ইমান শব্দ বলেন এটা কি এটা ইমানের শব্দ মূলত আমাদের ক্যালেমা হইলো ইমানের শব্দ আর ইমান হইলো দিলে যেটা সেটাকে বলে ইমান সেটাকে বলে কি বলেন তাহলে আমরা ইমানের শব্দ আমরা কি জানি বলেন ইহাম্ম এটা হলো কি ইমানের কি শব্দ এটা হলো ইমানের কালিমা যেমন আমি বললাম আর না রুমে কাতুন আগুন জ্বালায়াত আগুন জ্বালায়াত কথাটা বলার সঙ্গে সঙ্গে কি জিব্বা জ্বলছে নি আমি যে কাগজে না কান পুড়ছে কিছুই হয় নাই তাহলে বোঝা গেছে আন্নার ও পাতন আগুন জ্বালায়া দেয় এই শব্দটা এটা হাকিগত নয় এটা হলো এক হাকিকতের হাকিক বোঝাবার কাগজ তুলে উঠছে এটা হইলো আল্লাহর হাকি তাহলে এটার একটা হাকিকত আছে এটার একটা কি আছে বলে দিলে। এজন্য সমস্ত নবীদের মেহনতের মার্কাজ ছিল মেহনতের ময়দান ছিল উম্মতের দিল উম্মতের কি বলেন উম্মতের দিল ছিল সমস্ত নবীদের মেহনতের মার্কাজ দিল ছিল নবীদের মেহনতের জায়গা এই জন্য সোয়া লাখ নবী লাখ সবী শুধু মেহনত করছেন উমদের কি ভাই কত নবী পাঠিয়েছেন বলেন সোয়া লাখ নবী পাঠাইছেন এই কালেমাটার জন্য তাহলে যেই ক্যালেমার জন্য এই ক্যালেমাটার দাম কত হবে কথা ঠিক না ব্যাথে বলে তাহলে একশো চারটা কিতাব পাঠাইছে কালেমার লেগা একশো চারটা কিতাব পাঠাইছে কি লেগা এই কালেমার জন্য সু তার থেকে বাতাস পায় নাই আমাদের নবীজি বলেন এই লোকটা নিশ্চিত ভাবে কোনো না কোনদিন দশটা দুনিয়া বরাবর জানাতে পারে আচ্ছা আমাদের এই মুরব্বীরা হাত তুলতেছে না কিনলে জানেননি মুরব্বীরা কে আমরা পড়ি ডেলি এক হাজার বারে বলতে একশো বার এই মুরব্বীরা আছে বলে তী বুড়োদের হাতে থাকবে আমরা মনে করতেছি তুড়োদের হাতে থাকবে আচ্ছা বুড়ো বেশি মরে না জয়ান বেশি মরে উত্তর দেন আন্দাজও কেছেন আপনি না কেন তো বাজারে বুড়ো বেশি থাকার কথা ছিল বুড়ো হওয়ার সুযোগই তো হয় না কথা বুঝেন নাই মতো যদি মিললার থেকে কেউ একজন জিজ্ঞেস করেছে বুঝলাম জওয়ান বেশি দেখছো জওয়ান বেশি দেখছি তাহলে বুঝো গেছে বুড়ো সমাজে বেশি নাই বুড়ো সব মরে গেছে এর এখন জওয়ান বেশি দেখছে কথা ঠিক না ম্যা ঠিক বুড়ো হওয়ার আগেই তো মরে গেছে তো বুড়ো বেশি করতে না জওয়ানরা এটা মনে করার কোন কারণ নাই এটা বড়োদের ক্যালিমা এটা মনে করার কোনালিমা কম পক্ষে কমপক্ষে প্রতিদিন একশোবার এই আওয়াজে পড়বেন মৃদু আওয়াজে মৃদু আওয়াজ শুনাম তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার করে খেলে মায় পড় আমি নবী কথা দিলাম কতবার করলে আচ্ছা এ হাদিস শোনার পরেও যদি কেউ না পড়ে তো সে বদ্মসীম কথা ঠিকঠাক ব্যাঠি করে না আসলের ময়দানে উঠা লাগবে কিনা আমাদের প্রত্যেকের লাগবে কিনা সত্তর বছরের হিন্দুর চেহারা সুন্দর নায়িকা লেগা তিরিশ বছরের সুন্দর হিন্দুর চেহারা যুবক হিন্দুর চেহারা কি পাওয়া যায় না আচ্ছা সত্তর বছরের নায়িকা ঘটনা কি হাজর হাকিব মোহাম্মদ হাজর মাহমুদ হাসান কেউ একজন জিজ্ঞেস করেছে হুজুর আল্লাহ সুন্দর হয় আল্লাহওয়ালা যত বুড়ো হয় তত জান্নাদের কাছে হয় আল্লাহ আল্লাহওয়ালা যত বুড়ো হয় তত কি হয় বলেন জান্নাদের কাছে হয় এই তাদের চেহারা এত সুন্দর হয় এটা হইলো ইমানের কালিমা এটা হলো ইমানের শব্দ দিলে যেটা ঢুকাব ওটা হইলো ইমান ওটা হলো কি ইমান মুখে বলবো ল বলবো নাই কোন ছাড়া ই দিল থেকে সমস্ত গাছগুলা বের করো না জমিনে কেউ নাই আসমানে কেউ নাই নাই বামে কেউ থাকবে না কথা বুঝতে পারি না কথাটাকে সাহাবাতের মতো মতো মানুষগুলো এই কথাটাকে আমরা তো তেরো দিনও করি না আমরা তো কি তেরো দিনও করি নাই জীবনে আমরা তো জীবনে তেরো ঘন্টাও করি নাই কত বাসত না বাঁচতো বলে জীবনে তেরো ঘন্টাও তো করি নাই বুঝলাম কথা সে জন্য সকালে রোজানা একসবা রোজানা সকাল একসবা সন্ধ্যা একসবা লাইনা হিল আহমাদ ঘুমের ভিতরেও পড়বেন মহাসম্মেলনে হুজুর বলেন যে ঘুমের ভিতরেও পড়বেন আমরা হঠাৎ হচ্ছকিত হয়ে গেছি কিন্তু ঘুমের ভিতরে আবার পড়ে কেমনি হুজুরে বলেন ঘুমাইতে ঘুমাইতে পড়বা উঠতে উঠতে পড়বা ভিতরে এরপরে বলেন তোমাদের মৃত মানুষগুলো যখন মৃত্যুর মুখে পতিত হয় তোমাদের মধ্যে যারা মৃত্যুর মুখে পতিত হয় মৃত প্রায় মানুষগুলোর সামনে বলো বাচ্চাদেরকে তো বলব বলো কিন্তু মৃত প্রায় মানুষগুলোকে বলবো না এভাবে বলবো না বলেন বলেন লাই লহাই লাল্লাহ এভাবে বলবো না বলে বরং চ তার সামনে গোটা রুমে যারা থাকে ওই ঘরে যারা থাকে সকলেই জোরে জোরে করতে থাকবে আহমদ নানুদ্দুল্লাহ আলী তিনি বলতেন যে যুবক প্রতিদিন একশো বার করে বলে এই যুবক মাসে হবে তিন বার বছরে হবে তিনবার ছত্রিশ বার দুই বছরে হবে সর্বোচ্চ সর্বোচ্চ ছয় মিনিট লাগে কি ভাই গতকাল আট সাতটা থেকে আজকে সাতটা পর্যন্ত আমার জন্য বরাদ্দ হয়েছিল চোদ্দশো মিনিট কত মিনিট সাতটা পর্যন্ত গতকালের সাড়ে ছটা থেকে আজকে সাড়ে ছটা পর্যন্ত আমার জন্য বরাদ্দ হইল চোদ্দশো মিনিট যেই মালিক আমাকে চোদ্দশো মিনিট দিলেন সেই মালিকের জন্য আমি ছয়টা আপনাকে তাহলে এটা পড়া দরকার কি না বলেন না কতবার বলা দরকার হ্যাঁ শুধু একশো বার ক্য কি আচ্ছা যদি কেউ এখন কথা বলেন না কেন কতক্ষণ নেবেন তখন যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ নেবেন আচ্ছা কেউ যদি বলে আমার এখানে গোডাউনে নিষেধ করা আপনি বলেন তো কখন থেকে নেওয়া শুরু করবেন বলা সঙ্গে নেওয়া শুরু করবেন কিনা শুধু দিলে তখন এক চিন্তা কখন যেন মানা করে কখন যেন মানা করে কথা ঠিক নেয় বন্ধু এ ফোন করছে ফোন কি খেলা দেখবেশাল এই ফাকে সে ছবি দেখবে এই ফাকে সে কি দুস্থের সাথে কতক্ষণ গল্প করবে এই ফাকে সে কি কতক্ষণ ক্যারমোর্ড খেলবে কি করবে নিবে কিরা বলেন না আর মনে মনে কি ডরাইবো তাহারে কোন যেন মানা করে শুধু মালিকের দিকে চাইবো মানানি না করে মানানি না করে মানানি না করে আল্লাহ বলে তুমিও জান্ন সাজাতে থাক সাজা যে থাকো আমি না তোমাকে শুরু করা দরকার কখন থেকে কোন পর্যন্ত নাকি ফাঁকে দিয়ে একটু জুয়া খেলে লই ফাঁকে দিয়ে একটু ক্যারাম বোর্ড খেলে লই আল্লা বলেন এখনো কি সময় হয় না ড়তে হয়ে গিয়েছে। এখনো কি সময় হয় নাই এখনো সময় হয় না কন্যা হয়েছে নি সময় কখন সময় হয়েছে বলেন এখন বলেন এখন কখন কখন আমার দিকে তাকান তো সবাই চোখটা ঘাড়েন তো এবার চোখটা বন্ধ করেন তো আমরা একশোবার পড়বো প্রমাণ করার জন্য ছয়টা আটত্রিশ বাজে এখন আটত্রিশ বাজে আমরা একশো বার করে দেখি জীবনে কত মিনিট ধ্বংস হয় এই তাইলে আমরা দেখি আমাদের জীবন থেকে কত মিনিট সময় চলে যায় তাই এক বার দেখি চোখ বন্ধ করে আমার সাথে পড়েন আমি ঘড়ি দেখলাম ছয়টা বাজে শুভ subhanallah sabai subhan শুভ নন্দ শুভ আনন্দ শুভ হন্দ শুভ নন্দ سبعة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 শুভানন্দুল্লাহ শেষ হয়ে গেছে বলেন সর্বোচ্চ তিন মিনিট বিশ সেকেন্ড লাগছে কত মিনিট বলেন তিন মিনিট বিশ সেকেন্ড আচ্ছা আপনারা বলেন তো তিন মিনিট বিশ সেকেন্ডে আপনার জীবনে কি কি অর্জন করতে তুমি প্রতিদিন একশো বার করে পড় এটা না একশোটা গোলাম আজাদের সম পরিমাণ সব পাব কত গোলাম একশো গোলাম আজাদ করতে কত লাখ টাকা লাগবে একশো কোটি টাকা হইলেও হবে না কারণ এখন বললাম নাই এখন তো কি নাই বললাম নাই আর যদি হইতো একশো কোটি টাকা হইলেও হইত অথচ রসুলের কারিম সাল্লামের সাথ করেন ও মেহানি হজরতের চাষা তো বোন রসুলের তো সর্বোচ্চ তিন মিনিট বিশ এবার বলেন তো কারা কারা করবেন করবো ইনশাল করবেন তো ইনশাল্লাহ হাত নামান মত আগে না পরে। দেখছেন কি না মতো শুধু খানা খাওয়া নিজে খায় না হাতে ভাইসে খানা কি শুধু খাওয়াবার বিষয় না নিজে খাওয়ার বিষয় তাহলে খতম কি করাবার বিষয় না নিজে করার বিষয় নিজে করার বিষয় মারা গেছে একটা বলে কি বলে আমরা তো শুধু পড়াবাদ পালে আছি পড়াবাদ পালে নিজে পড়তে রাজিও না এই যে আমরা এখন করছি এই মুহূর্তেও কিছু যুবক আছে পড়েনাই বাস্তবাস আমি মোস্তাকস্তি যদি এক টাকা তিনশো পঁয়ষট্টি দিনে দুই ঘন্টা করে বয়ান করে তো একশোটা গোলাম সোয়াভাবে এরকম কোন কথা আসতে নেই কিন্তু আমি তো আপনাকে রসুলের হাদিস শুনিয়েছি আল্লাহ আমাকে তাও ফিক দান করেন আমি এত সত্য করে বলছি যুবক গুলোকে আমি আমার যুবক ভাইরা যেন বলে আমরা করবো ইনশাল এই মুরব্বীরা মরে গেলে আর কেউ কথা ঠিক না ফিডা আইতে আছে হাসান সাহেব কে নিয়ে আসলে ভালো হয় দুই নম্বর সবক হলো কমপক্ষে রোজানা একশো বারু লেন Alhamdulillah. Na, from his voice, But he gave me the verse in my voice. As you believe, only thirdly, Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. alhamdulillah, alhamdulillah.